السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعيده ونستغفره ونؤمن به ونتوكل علينا ونعوذ بالله من شرور أن ومن سيئات أعمالنا من يحذي الله فلا أضل له ومن يدلله فلا هادي له ونشهد من لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومغلانا محمداً عبده ونسوله أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّقْ مَا مُنزِلَ إِلَيْكَ مِنْكَ بَلِّقْ مَا مُنزِلَ مِنْ رَبِّكَ وَاللَّهُ يَعْسِمُكَ مِنَ النَّاسِ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدْنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَغَالِهُ وَسَلِّمْ اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبالك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبالك وسلم شل مانته سليان আল্লাহর আলমী দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমাদেরকে আল্লাহ পাকের ঘরে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন শোকর আদায় কর্সিয়ার হাঙ্গরিররা আল্লাহ তার তাঁর কালামী মজিদ মহাগ্রন্থ সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম গ্রন্থ আল কোরআনুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন সারা পৃথিবী তখন এর বিচার হল পৃথিবী এ সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না সমস্ত বাধাকে অপেক্ষা করে আল্লাহ আল্লাপাক মক্কার জমিনে তাঁর প্রিয় হাবিবের উপরে কোরআনকে নাজিল করে বিশ্ববাসীর শান্তির এবং কল্যাণ তারা পরবর্তীকালে এই কোরআনকে শুনে তখন তারা বিশ্বাস স্থাপন করেছে যাহা नबीगणी कित मध्य य्रंथर कथाई आगामा तक ता बुझते पर तो अधिकाश काफेर मुर्शेक युदी नसारा ता कुरान सम्पर् बुझते ही पे नाई आल्लाह सब खान अहू तला এমন এক ব্যবস্থাপনার মাধ্যমে কোরআনকে নাজেল করেছেন যেগুলি বিভিন্ন হাদিস এবং তফসিল গ্রন্থে দেখলে মাঝে মধ্যে মাথা হেড হয়ে যায় যে আল্লাহ সুবাহান তালা তার এই কোরআনকে নাজেলের জন্য কী ব্যবস্থাপনা তিনি করেছিলেন আল্লাহর্বুল আলমী লৌহে মাহফুজ থেকে তার এই কোরআন জিবির আলী সালাতামের মাধ্যমে নাজিল করেছেন এখানে একটা সূক্ষ্মতা জিবলিন আলি সালামের কাছে আল্লাপা কোরআন নাজিলের কৈফিয়াত অবস্থাটা কি ধরনের ছিল আল্লাপা জিবলিলকে কিভাবে দিলেন জিবলিল রসুলের কাছে কিভাবে তা নিয়ে আসলেন দুইটা শব্দ একটাকে এলকা বলা হয় আরেকটাকে এনজাল বলা হয় কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ পাক বলতেছে এই আয়াতের মধ্যে আল্লাপাক নাজেল শব্দের কথা বলছেন অন্য আয়াতের মধ্যে আল্লা পাক বলতেছেন এখানেও আল্লাহ পাক এঞ্জালের কথা বলছেন নাজিল শব্দটা ব্যবহার করেছেন নাজিল एम वस्तु के बुझाना है जेटा जाने अवतरण से मीडिया था मध्यस्थतारी जिन थे किचु रदबल करारो क्षमता था जेम आपनी कोहकर माध्यम को पत्रो चिठी कहारों का पाठ आपनी प्रेरक आपनारे पाठाल तीन प्रापक मजकने डाखर अथवा को मीडिया चिठ मध्य किस संयोजन करा বা সেখান থেকে কিছু কর্তন করা পরিবর্তন পরিবর্তন করা কোনো হস্তক্ষেপ তার থাকবে না মিডিয়ার কোনো হাত নাই সেখানে তো জিবরির আলী সালাতাম কোরআন আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য জিবরির হল মিডিয়া কোরআন প্রেরণকারী হলেন আল্লাহ স্বয়ং নিজে কোরআন নাজিল করতেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে এই কথাটা বোঝানো হচ্ছে ইন্না আনজাল্লাহ কোরআনা যে আমি আল্লাহ কোরআন নাজেল করেছি আমার রসুরের উপরে যে মিডিয়া আছে মিডিয়ার এই কোরআনের মধ্যে কিছু করা বা কিছু পরিবর্তন পরিবর্তন করার কোনো অবকাশ নাই সেই ক্ষমতাও তার নাই এটাকে অ্যানজাল বলা হয় আঞ্জালনা বলা হচ্ছে আরেক জায়গার মধ্যে বর্ণনা করা হয়েছে এমন একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে অনেক সময় মিডিয়া ছাড়াও আল্লাহ পাক আল্লাহ রসুলের সিনা মুবারকের মধ্যে কিছু জিনিস ঢেলছেন যেটাকে অ্যালকা বলা হয় তো জিবরিনা আলী সালাতামকে आल्ला परफे कुरानटुकु देा से आल्ला पा प्रथमत जिब्राइलर शार मध्य वही कुरान के ढेले व्यवस्थापनाता एम ही जिब्राइल अलीसलाम सार मदे आल्ला पा वो कुरान के जेद जतटुकु न ততটুকু আগে জিব্রাইলের সিনার মধ্যে আল্লাহ পাক ঢালছেন জিব্রাইল আইশা আল্লাহ রসুলের সামনে তিনি তেলাওয়াত করে করে আল্লাহ রসুলকে শুনেছেন জিবরির আলসালু আসসালাম এত বড় শক্তিশালী এত বড় পরাক্রম এক শক্তিশালী আল্লাহ রব্বুল আলমিন তারপরেও ওই জিবরাইকে অনেক সময় একা একই আল্লাহ রসুলের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তার সামনে পিছনে হজরতের মিকাইল আর ইসালাত সালামকেও দাঁড় করাই রাখতেন এবং এই নীতিমালার উপরে কোরআন আল্লাহুল আলমিন তেইশ বছরের জীবনে একটু একটু করে করে কখনো একসুরা এইভাবে করে আল্লাহ রসুল তার কাছে জিবি আলে সাল্লা সাল্লাম কোরআনকে নাজিল করলেন কোরআন রসুলকে পড়াই পরাইয়ে শোনাইলেন জীবনের শেষ অবস্থায় যখন কোরআন নাজিল পরিসমাপ্ত হয়ে গেল আল্লা পাক যখন বলে দিলেন আল্লাহ বিদায় হজের মধ্যে আল্লাহ রসুলের এতেকালের প্রায় আশি থেকে ছিয়াশি দিন আগে সেই সময় এই আয়াত নাজিল হল যেটাকে সর্বশেষ আয়াত বলা হচ্ছে তারপরে আল্লাহ রসুর আশি ছিয়াশি দিন প্রায় হায়াত পেলেন এর মধ্যে আল্লাহ সুবাহানা জিজির আলসালাম তেইশ বছরের জিন্দিগিতে যেইভাবে একটু একটু করে কোরআনকে নাজিল করলেন তা তো রমজানে আসলে তিনি একবার আবার জিবির আলিসাম বলতেন রসুল শুনতেন রসুল বলতেন জিবির আলাম শুনতেন যে এর মধ্যে কোন ব্যবধান কোন একটা নক্ জের জবরের কোনো পরিবর্তন পরিবর্তন হল কিনা এই জন্য একজন করতেন আরেকজন শোনাতেন আরেকজন করতেন আরেকজন শোনাতেন তার মধ্যেও মিকাইল আলি সাল্লা তুসালাম তাকে পাশাপাশি দাঁড় করেই রাখা যখন সর্বশেষ যে বছর পরে আর আল্লাহর পায়গাম্বরের কাছে আর রমজান আর আসবে না শেষ রমজানে ওইবার একবার নয় দুইবার জিবলিল আলি সালাম কোরআন রসুলকে শোনালেন এবং রসুর দুইবার জিবরি আলসালামকে কোরআন শোনালেন আগে একবার করে চলতো। এখন দ্বিতীয় দুইবার চলছে বোঝা যাচ্ছে যে মার তার জীবনের ঘন্টা শেষ বেজে আসছে আল্লাহ রসুলকে আল্লাহ পাক আয়াত দিয়ে বলেন ামের সিনা মুবারকের কোরআনকে আল্লাহ রব্বুলালমিন পুরাপুরি সংরক্ষিত করে রাখলেন তো কোরআন যখন আল্লাহর পায়গম্বর এইভাবে পাচ্ছেন আর তার দাওয়া তবলি পৌঁছাবার জন্য আল্লাহ পাক নাজিল করে দিচ্ছেন আয়াতি আল্লাহ সব তালা আল্লাহর পায়গম্বরকে বলতেছেন হে রসুল আপনার কাছে আমি আল্লাপাকের তরফ থেকে যা আয়াতে করিমা নাজেল করেছি তা পরিপূর্ণভাবে আপনি আপনার উম্মতের কাছে পৌঁছিয়ে দিন আল্লাহ পাক বলে দিচ্ছেন पूर्ण भावे दायित्व आदाय करते जाए जदि को आयात को जगार थी कोर कोचु जदि एक रेखे देंशालतर दायित्व परिपूर्ण आदाय करें ना वो क्या मैदान यी ফামা কত বড় কথা আপনার দায়িত্বের মধ্যে সামান্য মত ত্রুটি করলে আপনি রেশালতের দায়িত্ব পুরা পৌঁছান নাই বলেই এটাই প্রমাণ হবে সমস্ত আহিস তফসির কারকগণ একমত রেসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম তার রিসালতের দায়িত্বর একটা জার্রা পরিমাণও তিনি ত্রুটি করেন নাই ষোলো আনায় ষোলো আনা দায়িত্ব তিনি পৌঁছেছেন এবং তফসিরওয়ালারা উল্লেখ করেন যদি তিনি তার কোনো আয়াতকে তিনি এখানে গোপন রাখতেন তাহলে গোপন রাখার ব্যাপারে কিছু আয়াত ছিল যে আয়াতগুলির মধ্যে আল্লা পাক সরাসরি আল্লাহ রসুলকে ধমক দিছেন কিছু কিছু আয়াতের মধ্যে রসুলের নবুয়তের সানের খেলা কিছু কাজ হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক ধমক দিয়া বলছেন হে রসুল আপনার জন্য এমন করাটা সাজে নাই এরকম আয়াত কয়েকটা আছে এই আয়াতের মধ্যে আল্লাহ রসুল কি আল্লাহ পান একটু ধমকের সুরে এই সুরা নাজিল করেছে এরকম কয়েকটা জায়গার মধ্যে তাহলে বুজা যাচ্ছে রসুল গোপন করলে এই জায়গাগুলি গোপন করা যেত যেহেতু এগুলি আমার ব্যক্তিগত ব্যাপারে আল্লাহ পাক আমাকে ধমক দিছেন এগুলি আমি অম্মতের কাছে জানাইতে রাজি না কিন্তু আল্লাহ সবাহান আউ তালা আল্লাহর পায়গাম্বরের দায়িত্ব যে তিনি পরিপূর্ণ আদায় করেছেন আল্লাহ সবাহান আউ তালা তিনি নিজেই এটার সাক্ষী দিতেছেন এবং আপনি দায়িত্ব আদায় করতে পরিপূর্ণ পরিপূর্ণভাবে উন্মতের কাছে পৌঁছাইতে যায়া আপনার উপরে বিভিন্ন মুসিবত সমস্যা অনেক কিছু আসতে পারে আল্লাহ পাক भय्ला रसुलर का अनेक समय जेमटना नबुआतर पंचम बस नबुअत पंचम बच्चे काफिर मुस्तन आल्ला पायगाम्बर और मुस्टिमयराम जरा छूब कठोर भावे चल रख अल्लाह रसुल আপন মেয়ের জামাতা হাজরতে ওসমান এগনি রাজিয়াল্লাহ তালা আনহু এবং তার মেয়ে হাজরতে রুকিয়া রাজিয়াল্লাহ আনহা এই দুইজনকে প্রথমত হাফসার বাদশা নাজ্জাসির কাছে তাদেরকে হিজরত করে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন আর যদি উসমানি রাজিয়াল আপন বিবিকে সাথে নিয়ে সমুদ্রের পাড়ি গিয়ে তারা অর্ধেক দেরহাম যেটাকে নেস্কু দিনার বলা হয় এক দিনারের অর্ধেককে নেস্কু দিনার বলা হয় এই নেস্কো মাধ্যমে নৌকা স্টিমার কেরায়া করে তারা এখান থেকে পার হইয়া হাফসাতে গিয়ে পৌঁছেছেন তার কয়েকদিন পর হাজরতের জাফর ইবনে আবিহলেব রাজিয়াল্লাহ তাল আলহু সহ মহিলাদেরকে ছাড়াই প্রায় বিরাশি জন মুসলমানের জামাত নিয়ে তিনি হাফসাতে গিয়ে পৌঁছলেন হাফসার বাদশা নাজ্জাসী তিনি পূর্বের কিতাবের অনুসারী ছিলেন ইঞ্জিল অর্থাৎ হজরত ইসা আলানবীন আলী সালামের অনুসারী ছিলেন ता से गसूले अकराम सल्लाह सल्लम आबिर कफर मुस्कर निर्तन सह्य करते विदाय नबी हमारे निपदभा बसबस करार्ज पटे दिलें शे कि थकते काफे मर्शिका और तीन बस पर हिजरत हल तीन चार बस पर जख नबुअतर दशम बस हिजरत हुए आल्लर हबीब मदीना शरीफ गए पोचल तस् रमजानर सतर तारिख बदर युद्ध जख संत है से काफिर मुश्रिकर सत्तर मृत्युबरण करल और सत्तर जन तर अरेस्ट हल ता क्षो पड़े बदशा नज्जास का लोक प्रेरण करल विशाल उपडोकन हादियानिया मोहम्मद लोकगुली से शांति बसबा कर अथच नज्जास बदशा से हम दोसर हम बंधु আর তোমাদের লোকগুলাকে বদরের যুদ্ধে এইভাবে নির্মম হত্যা করেছে তার প্রতিশোধ নেওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে নাজ্জাসির বাদশার কাছে বিশাল উপর নিয়ে যাও আর এই ব্যাকল এবং বেকুফ শব্দটা ব্যবহার করেছে সিরের মধ্যে যে এই ব্যাকল আর বেকুফ নবুয়তের দাবিদার एवं तार सहचर तारा जे भावे से सहचर अनुचारी तर्म भाव जुलूम करी नादशाह के बुझाते सक्षम होफर्द करते बोलोा के खत्म करब जनीम बदरे दे कष्ट पे সেই লোকগুলার বিনিময়ে এই লোকগুলাকে আমরা হত্যা করব কত বড় প্লান প্রোগ্রাম নিয়ে তারা নাজ্জাসীর বাদশার কাছে গিয়ে পৌঁছেছে আর এই সংবাদটুকু সেখানে পৌঁছালেন আল্লাহর আল্লাহ সবাহ যার দিল দামাগের মধ্যে আল্লাহ পাক ইমানের নূর দান করেন दुनिया को शक्ति प्रमान्वित करते दुनिया को शक्ति नत करते हक थी सराते परे बादशाह नी हापसार बसा यत बड़ शक्तिधर बादशाह तरब्य शार पर ठीक तुम्हरा दरबारे थो औरग के ते के दरबारे डी आबू सुपियन पक्ष दिखे जोगुली से आसपति होया तर पक्ष दिखे गा नासशाह नज्जास सामने खूब नत हैया कुन्नीस करते करते गेस রাজপ্রসাদে প্রবেশ করল কিছুক্ষণ পরে মুসলমানদের জামাতের সেনাপতি আর জাফর ইবনাবি তালেব রাজিয়াল আহু তিনি সহ রাজ প্রবেশ করার জন্য গেইটে আইসা যেহেতু তার আগেই তাদের কিছু ধারণা ছিল যে বাদশাহারী हकर पक्षे आकार कितबर अनुसार ही से मोश्रेक नये से कफर नये ता प्रवेश कर समय रहामतुल्लाह प्रवेश कर सर्वप्रथम वही देशर मध्य शब्द का शूनल और वही देशर मानुष को तरगे सालाम शब्द शोने ঠিক এমনি মুহূর্তে তখনকার কোরাইশি দলদের সেনাপতি আবুল আস সে বাদশাহাজ্জাসিকে তার ভিতরে ক্ষোভ সৃষ্টি করাবার জন্য সাথে সাথে বলল বাদশাহ নামজাদ आनी कि लक्ष्य कर लोकगुलर आचरण विधि हमनारख प्रवेश कत कुश कर कत आपनार सामने नत हुए कि भावे आपना भक्ति श्रद्धा कर प्रवेशी देखें कत बड़ गद्दा ता आपकी कुन्नी तो, तो पर ही नहीं आपना केडार मत भाव तरा कि देखाना এতে বোঝা যাচ্ছে যে এই লোকগুলি এবং তাদের নেতা সবগুলি তারা গোয়ার গাদ্দার লেন নাজ্জাসি বাদশাহ তিনি সাথে সাথে প্রশ্ন করলেন যে আপনারা আমাকে তাহিয়াত করে যেভাবে অন্যন্য মানুষেরা বাদশার সামনে আগমন করে সেটার ব্যতিক্রম কেন করলেন হ্যাঁ জাফর যাফার ইবনে আব রাজি আল্লাহ আনহু সেনাপতি হিসাবে তিনি তখন সাথে সাথে জবাব দিলেন দেখেন বাদশাহ আপনাকে আমরা তাহিয়াত আপনাকে কুন্নি শ্রদ্ধা ভক্তি এমন শব্দ দিয়ে করেছি যেটা আল্লাহ পাক পছন্দ করেন যেটার মাধ্যমে ফেরেশ তারা একে অপরের মাধ্যমে প্রচলিত হয়েছে ওই শব্দটা ব্যবহার করে আমরা সারা পৃথিবীর থেকে সর্বশ্রেষ্ঠ শব্দ দিয়ে আপনাকে তাহিয়াত করেছি এর থেকে উত্তম তাহিয়া উপরকন হাদিয়া হতে পারে না যেটা আল্লাহ পছন্দ করেন আল্লাহর ফেরেশ তারা যাকে পছন্দ করে। তখন সাথে সাথে তিনি বললেন তোমাদের নবী ঈশা সালাম সম্পর্কে তিনি কি মন্তব্য করেন তখন আল্লাহ তিনি সুরায় মরিয়ম পড়ে শুনাই দিলেন আব্দুল্লাহ কিতাব এইভাবে সুরে মরিয়াম পড়া শুরু করে দিলেন তখন বাদশাহাজ্জাসী তার হাতের পাশে একটা ছোট লাঠি ছিল লাঠিটা তিনি মাটির থেকে ফ্লোরের থেকে হাতে উঠালেন উঠে বলতেছে দেখো এ দরবারের লোকেরা তোমরা শোনো এরা যে বক্তব্যগুলি দিল ঈশা আলাই সালুল সাল্লাম সম্পর্কে আমি এই কথাকে সাক্ষী দিচ্ছি যে তারা আমরা তৌ রিটের মধ্যে এবং বিশেষ করে ইঞ্জিনের মধ্যে ঈশা আলী সালাম সম্পর্কে যা পেয়েছি তারা এই লাঠিটা বরাবরও একটু খুব কম করে নাই অর্থাৎ পরিপূর্ণ তারা ওইটাই বর্ণনা করেছেন যা ঈশা আলি সাল্লাম বয়ান করেছেন আমি এই সাক্ষ্য প্রদান করছি বাদশাহ সবাসদবর্গের সামনে যখন कथाटा बल क्राइसि दल चेहरा साथे साथ मलिन हो गल जरा जी आशा नहीं आसल आशा तो अनेक दूर हो गे साथी बादशाह नजी তিনি সেখান থেকে তাদেরকে বলে দিল যে তোমরা চলে যাও এবং এই দল আমিও তোমাদেরকে সাক্ষ্য দিচ্ছি যে আমি এইখান থেকে দূর থেকে আমি মোহাম্মদ রসুল্লাহকে নবী বলে আমি স্বীকার করে সাক্ষী প্রদান করলাম এবং তার এর মধ্যে লিখে যে এর প্রমাণস্বরূপ নাজ্জাসি ওনার ছেলের হাতে চিঠি লিখে বলেন যে আমি তো যেতে পারছি शेष कारणे सहबी हवार सौभाग्य अर्जन करते नतुबा सर शरीर सामने पचे जित सतान के, के ले के चिठी लिखे পাঠিয়ে দিয়েছেন যে আমার চিঠিটা নবী মোহাম্মদ রসুল্লাহামের কাছে পৌঁছে দিবে এবং আমার পক্ষে তুমি আমার পক্ষে বায়াত করাবে এবং তার আপন চাচাত ভাই যা তালেবের হাতে আমি হাত ধরে বায়াতকরণ করে নিলাম আল্লাহ রসুলের হাত ধরে আল্লাহ পাক বলতেছে তাদের মিশন সাকসেস হল না তারা বুঝতে পারল এবং রেসুরে পাক সাল্লাহ সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যখন হিজরত করে চলে গেলেন আল্লাহ পাঁকের পায়গাম্বন पायगाम्बर हवा सत्वे मानवियों गुणाली तर मध्य मानवियों गुणावी मानी कखो एक भयीवान शत्र आक्रमणर मोकलएना करा एगुली सब मानवियों गुणावी ये आल्ला रसूल मदीना शरीफ जख ग যাওয়ার পরে তিনি বিশ্রাম করতেছেন না যখন রাত্রি হয়ে গেল সেখানে একটা ভয়ভীতি তাকে আক্রান্ত করলেন যে আমার চতুর পাশে শত্রু ইহুদি নাসারাদের বিশাল বাহিনী দল আল্লাহ রসুর ঘুমাইয়ে আরাম করতেছেন না এমন একটা অবস্থার মধ্যে আছে হাজর এবং হজরতে আবনুল ইয়ামান দুইজন সাহাবি তারা আল্লাহর পায়গাম্বরকে পাহারাদারি করার উদ্দেশ্যে রাত্রিবেলা তরবারি নিয়ে তারা পাহারাদারি করতেছে আল্লাহ রসুল তিনি একটু আরাম করলেন তরবারির ঝনঝন আওয়াজ পাওয়া যাচ্ছে আল্লাহ দেখে তাদের কি জিজ্ঞাসা করলেন মানানত তুমি কে তখন তিনি বললেন রি আল্লাহ তোমাকে এখানে কে নিয়ে আসলো বললেন কেউ নিয়ে আসে নাই আমার দিলের মধ্যে আসছে যে আল্লাহ রসুল একটু আরাম করতেছেন হয়তো কোন রকমের ভয় তার অন্তরে থাকতে পারে কোনো কোন আক্রমণ হতে পারে এই আমি শত স্বতস্ফূর্তভাবে আল্লাহর পায়গাম্বরের পাহারাদারি করার জন্য তরবারে নিয়ে আমি দাঁড়িয়ে আছি এই জন্য দুইজন সাহাবি হু প্রথম দিন তিনি একা ছিলেন তার পর দিন থেকে তার সাথে হাজরতে দুইজন পাহারাদারির কাজ করতেছে। এই পাহারাদারি চৌদ্সিরও অনেকদিন যেটা হজের মধ্যে গেলে দেখতে পাবেন মসজিদে নবীর রিয়াজুল জান্নার আল্লাহ পায়গাম্বরের রওজা আথারের ব্যস্টুনি দেওয়ার পাশেই একটা খুটি উস্তুয়ানায় হেরাস। যেখানে সাহাবারা দাঁড়িয়ে আল্লাহ রসুল যখন আরাম করতেন হাদীপের মধ্যে দেখেন যে ওই দিন আল্লাহ রসুল এতদিন একটু এত শান্তিতে তিনি ঘুমান নাই যখন পাহাড়ি শুরু হয়ে গেল আল্লাহ রসুল যে ঘুমাইছিলেন ঘুমের পরে যে মানুষ নাক ডাকে সেদিন আল্লাহ রসুলের নাক ডাক শুরু হয়ে গেছে य घुमत अवस्था नाक डाउ सुत नबी एट क्यों खराब मन जा ना डी आराम घुमा अल्लाह पक सहबा कष्ट আসলে আল্লাহ পাক দেখতে চাচ্ছেন আয়াত তো এটা নাজর করতে পারতেন তা না করে পরে না করে আরো আগেও নাজর করতে পারতেন শাহাবাদের এই পাহারাদারির প্রয়োজনও ছিল না আল্লাহ শাহাবাদের জীবন উৎসর্গ রসুলের ব্যাপারে আল্লাহ পাকের দিনের ব্যাপারে কোরআনের জন্য তাদের জীবন উৎসর্গের নজিরটা আল্লাহ পাক দেখতে চাইছে এজন্য আল্লাহ পাক এতদিন এই আয়াত নাজেল করেন না তারা পাহারাদারি করতেছেন যারা পাহারাদারি করে নিজেরা দিনের বেলা ঘুমার একটু সময় মতো আর বেলা আল্লাহর হাবিবকে পাহারাদারি করে। বড় বুজার বিষয় যে আল্লাহ পাক্লাহে মাহপুস থেকে যে জীবনে মাধ্যমে কোরআন পৌঁছান যার কাছে এবং কোরআনের পাহারাদি করার জন্য আলি ইসাল্লা সালামের ডানে বামে হাজরতে মিকাইল এবং হাজরতে আজরাইল আল ইসলাম তাহারাও ব্যস্ট দিয়া থাকেন সেই অবস্থার ভিতরে আল্লাহ রসুল এখন ঘুমাচ্ছেন একটু ভয় পাচ্ছে সেখানে সাহাবারা পাহারা দেওয়া আল্লাহ পাক তুই ফেরেস্তাই মোতায়েন করে দিতে পারে। কিন্তু তা তখন করেন আয়াত নাজিল হয়ে গেল আজকাল এই আয়াত নাজিল হল হেরে সুর মানুষ বলে দাবিদার পৃথিবীর মধ্যে যত ব্যক্তি হতে পারে মানুষের ক্যাটাগরিতে তার নাম উঠেছে এরকম যত প্রকারের মানুষ হতে পারে সমস্ত প্রকার মানুষের খারাপিক থেকে আমি আল্লাহ আপনাকে আমার জিম্মায় নিয়ে নিলাম হাদিস শরীফের মধ্যে রেসুরে পাক সাল্লাহামের সাথ ফরমান যেদিন থেকে আয়াত নাজেল হলো আল্লাহর পায়গাম্বর তাদেরকে বলতেছে হে জামাতের এদিকে আসো আর তোমাদের নবীকে তোমরা পাহারাদারি করে এই কষ্ট করা লাগবে না তোমরা সরে যাও আমার আল্লাহ পাক আমার জন্য জিম্মাদারি গ্রহণ করেছে সেদিন থেকে যেদিন থেকে কোরআন শরীফের মধ্যে আয়াত নাজের হয়ে গেল আমার আল্লাহ তা সির মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বগমান আল্লাহ আমার পাহারাদারি যে করতেছেন কী ব্যবস্থাপনা করলেন দিনের রাত্রে আমার ইন্তেকাল পর্যন্ত দৈনিক সত্তর হাজার ফেরেস্ত আমার পাহারাদারি করে সত্তর হাজার ফেরিস্তা যাকে পাহারাদারি করে তার ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কারণে আল্লাহ পাক রসুলের পাহারাদারি করালেন পাশে পাশে রসুলের সিনার মধ্যে যে কোরআন আছে কোরআনটারও পাহারাদারি হয়ে গেল হল না এই কোরআন জিটা রসিয়ুলের সিনার মধ্যে আল্লাহ সুবাহান আউ তালা এইভাবে করে পাঠিয়ে দিলেন তার সংরক্ষণের ব্যবস্থা করলেন আল্লাহ সুবাহান আউতালা বলছেন যে আমি কোরআন কি কীভাবে নাজের করেছি বিভিন্ন কাইফিয়াত অবস্থা জিবরিলের সিনার মধ্যে এলকা করে দিলাম সেখান থেকে রসুলের কাছে আইনা পৌষেই দিলেন এবং রসুল এই কোরআনকে শুনলেন শোনালেন পড়তেছেন পড়াতেছেন এবং কোনো অক্ষর জের জবর বেশকম হয় কিনা না তাকে বৎসরে একবার করে করে পুরা কোরআন শোনানো হতো জিবরিল আল ইসলাম শুনান রসুল পড়েন রসুল শুনান জিবরি ইসলাম শুনেন এইভাবে করে মৃত্যুর বছরের দুইবার করে শোনানো হচ্ছে আর আল্লাপাক কোরআনটাকে এইভাবে রাখি নিয়ে বলছেন হ্যাঁ রসুল এই কোরআন আপনার মাধ্যমে জমিনের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে দিলাম আপনাকে আমি যখন উঠাই আনিব আপনার পক্ষ থেকে আল্লাফাই আল্লাহ পাক বলে আমার বন্দাদের মধ্যে থেকে নবুয়াদ রকম সিলেকশনে হয় না ইলেকশনে হয় না সিলেকশনে হয় কেমন পর্যন্ত সমাজের মধ্যে এরকম নেককার দিনদার বড় বড় আমি তৈরি করব যাদের সিনার মাধ্যমে আমি কেমন পর্যন্ত কোরআনকে ধরাই রাখার ব্যবস্থা করব করবনাল কিতা কোন বুঝার বিষয় ধরা আসত মিরাস আল্লাপাক নিজে বলতেছে तरफ थ मनोनीत कुरान एर कथा खोलें तोम नबी इलेक्शने है ना का आल्ला पा नबी बनाबे से माध्यम होच्छा कर कि नबी होते ल्ला पकतु हम नबीर के उठाई नहीं जा नबीर दायित्व से कुरानर दायित हदिसर दायित कारा ग्रहण कर लोकगुला को हम आल्ला पक दुनिया पाठ आगे निवाचन करी पाठ <laughs> जीव कथाशनल कित कितर मीरास बनाव क्या आल्ला पकर पक्ष दी मनोत তাহলে বোঝা যাচ্ছে এই কিতাবের মিরাস কারা হবে কারা ওলামায় হাক্কানি রব্বানি হবে এটা আল্লাহ পাখের কাছে নির্বাচন হয়ে গেছে দুনিয়ার কোন মানুষ নির্বাচন করা লাগবে না যেহেতু আল্লাহ রব্বুল আলমী নবী নির্বাচন করেছেন ওলামায় হাক্কানি রব্বানি আপনি বুঝতে পারতেছেন না যে এই দিনের মহা একটা কোরআন এবং হাদিস দুইটা বস্তু এই দুইটা বস্তুকে গবেষণা করতে করতে করতে করতে আল্লাহ আকবার কত কুঠি কুঠি বলিয়মকে বলিয়ম তফসির কোরআন হাদিসের ব্যাখ্যা সমূহ কুঠি কুঠি আমরা তো দিনের যে যেখান দিয়ে একটু শিখছি ওইটুক পাইছি কত যে দিন সম্পর্কে যে কত অঘাধ জ্ঞান রয়ে গেছে আল্লাহ আকবার হজরত ইমাম গজালী রহমতুল্লাহ আলে তিনি তার একটি রেসালার মধ্যে রেখে রেসুরে পাকস ইসলাম আবুদাউদ শরীফের হাদিস নাসাই শরীফের মধ্যে হাদিস রেসুল আকরাম সাল্লাহ সাল্লাম একদিন সাহাবাইকে রামদেবকে নিয়ে বসে আসেন হঠাৎ করে যেন উপর থেকে শক্ত জাগার মধ্যে কোন একটা ইট পাটকেল বা পাথর পড়লে যেমন একটা আওয়াজ হয় এমন একটা বিকট আওয়াজ হলেন যখন আওয়াজ হল আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন তোমরা কি বলতে পারো জানো এই আওয়াজটা কিসের সাহবাইকে রাম বলেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন এই ব্যাপারে আমরা জানি না রসুল পাক সাল্লাহ সাল্লাহ ফরমান সাহার আসুন ওই আওয়াজটা কিসের এই আওয়াজ আজ থেকে সত্তর বছর আগে आल्लाह रबुली जहान नाम मध्य पाथर ड़े दिए सत्तर बसर समय पर जहान नाम प्रथम थी तलि पड़ते जया सत्तर बचर पार्जका आर, वही आवाजा जहान नाम तलदेशे जा मनस्थ करलें से आवाजाल शुाइ दिवे জাহান নামের বর্ণনা ইমাম রাজালী রহমতুল্লাহ আলী লিখেছেন যেখানে ওই বর্ণনা চোখের সামনে আসলে হওয়া যায় মনে হয়েছে যে বোঝা যাচ্ছে যে মনে হয় এই জাহান কথা শুনলে বয়ান শুনলে মনে হচ্ছে জান্নাতে কেউ যেতে পারবো না রেসুর পাক সাল্লাহ আলাইসাল্লাম এই হাদিসটাকে কয়েকটা করেছেন তিনি এরকম বড় বড় মহা জ্ঞানী মহামনীষী তাবিন মুস্তাহিদিন মোতাকাদ্দিবিন মোতাহিন সালফে সালেহিন এইভাবে যে দিনের উপরে অগাধ জ্ঞানওয়ালা লোকগুলি জমিনের মধ্যে আছে বলেন দেখি এই সমস্ত লোকগুলি জমিনের মধ্যে থাকার পরেও আল্লাপের কোরআন জমিন থেকে বিলুপ্ত হয়ে যাবে এটা কি আপনারা মনে করছেন এটা কি সম্ভব যেই কোরআনের রশিটা স্মরণ আল্লাহ পাকের হাতে যেই হাদিসের রশি আল্লাপের হাতে যে ওলামাই কেরাম হোফা জানোমদের তাদের লেগামের রশিটা আল্লাহ সুবাহানার হাতে ওই রশি কাটবার মতো ক্ষমতা কি কারো আছে কোনো আইন আরো কিছু প্রয়োগ করো আরো কিছু তৈর করো কোরআন বিরোধী যত আইন প্রয়োগ করবে तुम्हारे करो ना जो तुम्हरा से आदर सामुद का लू थी बे शक्तिशाली यार जो मना ना मुसलमान मने रखो मने रखो मने रखो ओ दिन हमें बिष्टर कारण लोकजन आसते एक हार कारण एक हम তারপরে হতো আল্লা পাকের শকর এই আবহাওয়া দুর্যোগপূর্ণ অবস্থার ভিতরে যাদেরকে আল্লাহ পাক ইমানের মধ্যে নূর দিয়েছেন এরা কষ্ট করে হলেও রিক্সায় হোক বিজে হোক তারা জুমার নামাজে হাজির হয়ে গেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বহুত বড় অনেক মানুষ এই অবস্থার কারণে তারা জুমার নামাজ পড়তে পারবে না আল্লাহ পাক তু আসলে আমল বেশি দিয়ে অনেক সময় পার হওয়া যায় না আল্লাহ অনেক সময় সামান্যতম একটু আমল দেখেন যে আমলটার মধ্যে এরকম আন্তরিকতা পাওয়া যায় ওইরকম একটা আমলের উচির আল্লাহ আমাদেরকে নাজাদ করে দিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আল্লাহ পাক যাদেরকে জুমাতে পৌঁছালেন নিশ্চয়ই তাদের দিনের মধ্যে আল্লাহ পাকের মহাব্বত নামাজের মহব্বত আছে বিজায় তাদেরকে এই আবহাওয়ায় আটকে রাখতে পারে নাই ঠিক যেমনি ভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মানুষকে আটকিয়ে রাখতে পারে নাই তেমনি একটা ইমানের মধ্যে বলিয়ান হওয়ার কারণে এই মুসলমানদের থেকে কোরআন নিয়ে যাবে তার চোখের সামনে থেকে কোরআন নিয়ে যাবে সেটাও কোনোদিন মুসলমান বরদাস্ত করতে পারবে না মুসলমান মনে রাখ কোরআনের ইতিহাস গুলি এই জন্যই বলা হচ্ছে যে কোরআনকে আমরা চিনি কোরআন এটা কি জিনিস এটা যেন আমরা বুঝি নবী কাকে বলেন নবী কোন দা কোন সত্তা ছিলেন কে তাকে পাঠাইয়েছিলেন তাঁর রসি চাবিকাঠি কার হাতে এগুলি যদি আমরা একটু বুঝি তাহলে আমাদের ইমান তাজা হবে আর এই সমস্ত প্যাপারে বিভিন্ন কথা দেখে দেখে মনের মধ্যে ব্যথা আসলেও মনকে একটু প্রবোধ দেওয়ার মতো অবস্থা যে একদিক থেকে প্যাপার দেখলে মনে অশান্তি হয়ে যায় যাহাই এই দেশে মনে হয় মুসলমান থাকবে না এই দেশে মনে হয় টুপিওয়ালা থাকবে না এই দেশে মনে হয় দাঁড়িয়েওয়ালা থাকবে না এই দেশ থেকে মনে হয় পর্দাওয়ালা সব চলে যাবে এই মাঝে মধ্যে এই দেশ থেকে মনে হয় আল্লাহর কোরআন বিরক্তি হয়ে যাবে এরকম মনে অশান্তি চলে আসলো এই অশান্ত মনটাকে একটু প্রবুধ দেওয়ার জন্য এই আলোচনাগুলি যেন আল্লাহ এইটা শোনার পরে আমাদের দিলের মধ্যে একটু শান্তির ব্যবস্থা করে দেন অনেক সময় মাঝে মধ্যে অনেকে বলেন এত ও রামাইকে রাম এত ফাজানোম यल्ला बुजुर्गर अवस्थान जी मे मटर मध्य उत्तर उत्तर को किभवे जामर थी हमें आस्ते आस्ते सर दी जत संविधान जत कि मानुषर रचित संविधान মনে রাখা দরকার মনে রাখা দরকার এই সংবিধানের দ্বারা কোনদিন শান্তি আসতে পারে না মনে রাখতে হবে একশো আর চাই আপনারা আমরা দুনিয়ার ক্ষেত্রে কেউ এই রাজনৈতিক করি কেউ এটা করি সেও সেটা করি কারণ এই সংবিধানগুলি মানুষ রচিত মানুষ সংবিধান তৈরি করছে কোথার থেকে মানুষ বিভিন্ন ফল ফুল খাইছে হ্যাঁ আঙ্গুর বেদানা ফল খাইছি এগুলি উৎপাদন কোথার থেকে মাটির থেকে আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদেরকে মাটি থেকে উৎপাদন করেছি তো মাটি থেকে উৎপাদন করেছি মানে কি আমাদের শরীরের মধ্যে এক বস্তা মাটি না তার সির খুলে দেখেন আল্লাহ পাক এই কথা বলে ইশারা করেছে ওই দিক থেকে যে তোমাদের গেজা তোমাদের খাবারের যাবতীয় বস্তুগুলি উৎপাদিত হচ্ছে মেটি থেকে यही मटर थी उत्पादन हुई जिन तुम्हें खाइ खाव तुम्हार रक्त मास होया बीज हो रक्त एक पायखाना एक पसरा हुई विभिन्न भागे भाग होयाखान बीजर फोटा जैयाखान तुम्हें उत्पादितज् आल्ला पाक तुम्हें हमें मटी दिया तैयारी कर তো মাটি যারা তৈরি করেছে ওই মাটির মধ্যে পায়খানা প্রস্রাব কত আবর্জনা কিছু তো আমাদের ব্রেনের মধ্যেও এইরকম আবর্জনাওয়ালা ব্রেন এই ব্রেন দিয়ে তৈরি হয়েছে আয়নার মতবাদ এই মতবাদ তো পায়খানাওয়ালা মতবাদ এর মধ্যে শান্তি আসতে পারে না আর আল্লাহ সবাহান উতলা যেখানে আসমান থেকে কোরআন নাজর করেছে বালগু আলম তাহলে ব্রিটিশ আমেরিকা রাশিয়া বইমানরা আমাদের প্রত্যেকের মাথার উপরে এই পায়খানা বা রাকিটি রাখে নাই আমার জামার মধ্যে যদি ময়লা লাগে এই ময়লা দূর করে আমারও ফর্জা আইন না ফর্জে আইন সমস্যা কেমন এদেশে বড় বিবাহ দিবে কোন আইন অনুযায়ী দিবে জোরে বলেন জমি জামা রাখবে কোন আইন অনুযায়ী রাখবে সে চলাফেরা করবে কোন আইন অনুযায়ী সে মাদ্রাসায় জমি রাখতেছে কার আইন অনুযায়ী লেনদেন করতেছে কোন আইন অনুযায়ী এই জমি আমি জামাটা গাই দিস জামাটার মধ্যে সুদের বাহিরে কেনার কোন অভিকার নাই আপনার মেয়ের বয়স ১৬ বছর বিবাহের সময় কাবির নামে বছর কারণটা কি মিথ্যা কেন কারণটা কি জোরে বলেন তাহলে যেই ব্যক্তি এই কানুন থেকে বাতার জন্য চেষ্টা করবে না প্রত্যেকে হারানোর মধ্যে মুফতলা হয়ে যাবে আবার কিভাবে হইল কারণটা কি বললাম কিভাবে হারাম মুফতলা হবে কিভাবে শোনেন সাধ্য অনুযায়ী চেষ্টা করা আমাদের ফরজ সাধ্যের বাহিরে যাওয়ার কোন এক আমাদের মধ্যে নাই যেমন এক ব্যক্তি এই মাত্র মুসলমান হইস এক ব্যক্তি এই মাত্র কি হয়েছে নামাজ হয়ে যাবে কিন্তু কেরাতের জন্য চেষ্টা করতে হবে যদি কেরাতের জন্য চেষ্টা না করে সোভান আল্লাহ শোভানাল্লাহ করে তার নামাজ একদিন হবে না ঠিক যারা আপনি এক হাজার বছর এক শেষ দায় এক হাজার বছর আগে এক শেষ দা দিচ্ছেন এক হাজার পরে বছর পরে শেষদা থেকে উঠছেন আপনি জিকিরে পড়ছেন এক আসনে একশো বছর জিকির করছেন এক হাজার বছর এবাদত করলো এই নাপাক গার থেকে দূর হবে না যতক্ষণ পর্যন্ত ধোয়ার চেষ্টা না করা হবে ঠিক না এক হাজার বছর এবাদত অন্যান্য এবাদত করলো ব্রিটিশের মোকাবেলায় স্বাধীনতার চেষ্টা করা কই আমরা তো অনেকেই চেষ্টা করি না কেউ নামাজ নিয়ে ব্যস্ত কেউ রোজা নিয়ে ব্যস্ত কেউ তালিম নিয়ে ব্যস্ত কেউ জিকির ব্যস্ত যে তাসকিয়া নফস নিয়া ব্যস্ত এই জিনিসটাকে কোন কাজের মধ্যেই মনে করি না চেষ্টার মধ্যেই মনে করি না কি ঠিক না অতএব মুজাহিদের ফজিলত কি কত ফজিলত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সালাম মাসাল মুজাহিদে ফিস সাবিলিল্লাহু কামাসাল সোয়িনিল ক্বাইমিল ক্বানিত বিআয়াতিল্লাহ লা ইফতর মিন সিয়াম ওয়ালা সালাত হাত্তা ইয়ারজি আল মুজাহিদে এত দামিদ যখন বের হয়ে পরে আর একজন ব্যক্তি নামাজ পড়তে থাকবে রোজা রাখতে থাকবে ওই মুজাহিদের সমতুল্য কোনদিনা মধ্যে ফারমান ধুড়ি জাগাইবে আল্লাহকে জাহান্ন থেকে হারাম করে দিবেন আমরা বিশ্বাস করি আমাদের সাদ্য অনুযায়ী যতটুকু চেষ্টা করতেছি সাধনা করতেছি যাই